ইবনু আব্বাস রদিল্লাহ তাল্হ্ন বর্ণিত সাদ ইবনু উবাদাহ রদুলিল্লাহ তাল্লু রসুল্লাহ সাল্লু জানতে চাইলেন যে আমার মা মারা গেছেন এবং তার উপর মানত ছিল রসুল্লাহ সাল্লি সাল্লাম তুমি তার পক্ষ থেকে তা পূর্ণ করো